আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পীয় দর্শক বায়ুবনের আপনারা জানেন গত অনেকগুলো পর্বে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সাথে দীর্ঘ একটি আলোচনায় অংশগ্রহণ করছি আমাদের সে আলোচ্য বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় শিল্পীয় দর্শক বায়ুবনেরা আদর্শ মুসলিম ব্যক্তির বর্জনীয় বিষয়গুলো আমরা একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরছিলাম গত পর্বে আমরা বলছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি তিনি গবিরা গুণাসমূহ বর্জন করবেন আল্লাহাবুল আলাবিন তাকে এই নির্দেশ দিয়েছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহন তালা কোরআনের মধ্যে এই নির্দেশ তাকে দিয়েছেন যে তিনি কবিরা গুণাহাগুলো বর্জন করবেন একবারে শেষ পয়েন্টটি আমরা আলোচনা করতেছিলাম গত পর্বেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সেগুলো আলোচনা করে ইনশাল্লাহ আরেকটি বর্জনীয় কাজের দিকে যাব আমরা সর্বশেষ যে কথাটি পয়েন্টটি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কবিরা গুনহা থেকে বাঁচার জন্য সকল উপায় উপকরণ যেগুলো আছে সেগুলো গ্রহণ করবেন এখানে আমরা কয়েকটি পয়েন্টে আপনাদের দেশটি আকর্ষণ করব প্রথম পয়েন্টটি হচ্ছে কবিরা গুণার প্রতি তার অন্তরে ঘৃণা অনিহা করবেন সৃষ্টি করবেন কারণ কবিরা গুণার প্রতি তার যদি অনুরাগ থেকে যায় ভালোবাসা থেকে যায় তাহলে তিনি কবিরা গুণা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না কবিরা গুণাকে বর্জন করতে পারবেন না তার অন্তরে যদি বিচারের প্রতি তার অন্তর প্রতি সুদের প্রতি তার অন্তর যদি ঘুষের প্রতি তার অন্তরে যদি মানে অপকর্মের প্রতি খারাপ কাজের প্রতি একটু টান থেকে যায় ভালোবাসা থেকে যায় তাহলে নিশ্চিত হতে হবে যে তিনি এ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না এই জন্য অন্তর মধ্যে পরিপূর্ণ ঘৃণা এর জন্য তৈরি করতে হবে দুই নম্বর হচ্ছে যেটি সেটি হল আল্লাহর আনুগত্যকে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দেবেন আল্লাহর আনুগত্যকে গুরুত্ব দিলে আল্লাহর আব্দুল আলামীর অবাধ্যতা তার কাছে সবচেয়ে কঠিন কাজ হয়ে যাবে আল্লাহর রব্লুল আলামীর বিধানকে লঙ্ঘন করা তার জন্য সহজ কাজ হবে না তখন তিনি বুঝতে পারবেন যে ক্ষুদ্র একটি কাজও যেটি আল্লাহ রব্বুল আলমীর বিধানের পরিপন্থী যে কাজটি আমাকে আল্লাহ রব্বুল আলমীর বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে এই কাজটি আমার জন্য করা হবে না উচিত হবে না তাই আল্লাহ রবুল সব সময়ে গুরুত্ব দেবেন একজন আদর্শমস্ত ব্যক্তি এরপরে যে পয়েন্টটি নম্বর যে পয়েন্টটি সেটি সার্বক্ষণিক আল্লাহর পর্যবেক্ষণ নিজের দৃষ্টির সামনে রাখবেন হ্যাঁ হারাম কাছ থেকে কবিরা থেকে যদি কোনো নিজেকে বিরত রাখতে চান তাহলে সব আবতুল্লাহাদের প্রতিবে দেখছেন কিছু শুনছেন তিনি সর্বদাস সর্বশ্রোতা সবকিছু সুশনেন এবং সবকিছু দেখেন তাই বান্দার সবকিছু আল্লাহ সুবাহ তারা পর্যবেক্ষণ করছেন আমি গোপনে সংগোপনে গড়ের গুবিরে। আমি কি কাজ করছি অত্যন্ত অন্ধকার প্রকোষ্ঠে আমি কি কাজে লিপ্ত আছি মহিয়ান আল্লাহ সুবাহানুব তালা আর সে উপর থেকে এগুলো দেখছেন এবং শুনছেন এর জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো প্রতিবন্ধক নেই কোন অন্তরাল নেই কোন আড়াল নেই কোন পর্দা নেই যে পর্দা আল্লাহ রাব্বুল আলমিনকে আমার এই কাজ থেকে দেখতে অথবা শুনতে আল্লাহ রাবুল আলমকে বাধা দিতে পারে এটা বান্দাকে বুঝতে হবে যদি কোনো বান্ধা সত্যিকার আল্লাহ সুবাহন তালাহর মোরাকাবাকে পর্যবেক্ষণকে নিজের প্রত্যেকটি কাজের মধ্যে উপলব্ধি করে তখন ওই হারাম কাজ করতে যাবে আল্লাহ রাবুল আল্লাহ রাবুল করে তার অন্তর কেপেউ তার অন্তর তাকে বলবে তুমি আল্লাহকে বয় করো এই কাজটি তোমার জন্য হারাম তখন যতই তার পছন্দের কাজ হোক না কেন যতই তার কাস বা বৃত্তির তারা সেখানে থাকুক না কেন তখন সে আল্লাহরাবুলকে ভয় করে সেই কাজ থেকে নিজেকে সাথে সাথে বিরত করবে সে কাজ থেকে নিজের সাথে সাথে চলে আসবে উঠে আসবে যেহেতু এখানে আল্লাহ রাবুল আলমিনের পর্যবেক্ষণ তার সামনে বড় ধরনের বাধা হিসেবে এসে যাবে কোনো অবস্থায় আল্লাহরাবুলের গর্বিত নিষিদ্ধ কাজ হারাম কাজ কবিরা গুনা তিনি করতে পারবেন না কিন্তু এই পর্যবেক্ষণে মোরাকব আল্লাহ রবুল আলমিন এই পর্যবেক্ষণ করে ব্যক্তি যদি তার মধ্যে আনতে হয় তার জন্য যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে দুটি কাজের মাধ্যমে আল্লাহ তারা পর্যবেক্ষণ বান্দার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি চ্যাপ্টারে বান্দার জীবনে আল্লাহ রবুল আলমিনের পর্যবেক্ষণ এসে যায় যদি দুইটি কাজ করে একটি হচ্ছে ফরাহ জাল আল্লাহ রবুল্লা আলমিনের ফরোজ কাজগুলো তার জীবনে পরিপূর্ণ রূপে আদায় করবে এবং বেশি বেশি নফল কাজ করবে আল্লাহ রাবুল আলমিনের ও আব্দু ইওয়া ফেল আল্লাহ রাবুল আলমিন হাতিচে কুচিয়ার মধ্যে বলছেন বান্দা নফল ইবাদের মাধ্যমে আমার নৈকত্য লাভ করতে থাকে আমার কাছে আসতে থাকে হাত্তাউর হাই এরপর আমি বান্দাকে ভালোবাসি বান্দার ভালোবাসা আমার জন্য হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন যখন বান্দাকে ভালোবাসেন তখন বান্দার কাছে আল্লাহ রাবুল আলমিনের পর্যবেক্ষণটুকু বান্দার সাথে হয়ে যায় তখন বান্দার দৃষ্টি আল্লাহ রবুল আলমিন অবদ্ধতায় যাবে না তখন বান্দার পা আল্লাহ রব্বুল আলমিন অবদ্ধতা যাবে না তখন বান্দার বক্তব্য কথা আল্লাহ রাবুল আলমিন অবদ্ধতায় যাবে না তখন বান্দার হাত আল্লাহ রবুল আামিন অবদ্ধ যাবে না বান্দার কান আল্লাহ রাবুল আমিনবদ্ধ হতে যাবে না এটাই হচ্ছে বাস্তব এটাই রসুল উল্লাহ মাহাদিসের মধ্যে বলেছেন তাই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের পর্যবেক্ষণের বিষয়টি একেবারেই সত্যিকারভাবে নিয়মিত উপলব্ধি করতে হবে যদি কোনো বান্দার সত্যিকার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রবুল আলী পর্যবেক্ষণকে লক্ষ্য করতে পারে তাহলেই সে ব্যক্তি আল্লাহর বিষয়টি না কঠিন হওয়ার কোন কারণ নেই আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে এমন কোন দায়িত্ব দেন না এমন কোন নির্দেশ দেন না যে দায়িত্ব নির্দেশ বান্দার জন্য ভারী হয়ে যাবে কঠিন হয়ে যাবে বান্দা বহন করতে পারবে না আল্লাহ রে বলেছেন বান্দার সাধ্যে যতটুকু কুলায় যতটুকু বান্দার সাধ্যের মধ্যে রয়েছে আল্লাহ ততটুকুই সুবাহ দিয়ে থাকেন ততটুকু দায়িত্ব ভার বান্দার উপর অর্পণ করে থাকেন তাই আপনার উপর এটি বাড়ি কোনো কারণ নেই আপনার অস্থিরতার কোনো কারণ নেই যে না বিষয়টি আমার জন্য কঠিন হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন আমাকে এত কঠিন দায়িত্ব দিলেন এমনটি নয় এবার আসুন চার নম্বর পয়েন্টটি আলোচনা করি চার নম্বর হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণাকারীকে যথাসম্ভব বর্জন করে চলবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা বন্ধুত্ব করবেন এই পৃথিবীর মানুষগুলো মূলত এক কথায় বলা হয়ে থাকে সামাজিক জীব এটা আমরা শুনে এসেছি মানুষ সামাজিক জীব সুতরাং সামাজিক জীব হওয়ার কারণে মানুষকে সমাজবদ্ধভাবে জীবন জীবনযাপন করতে হয় সেখানে সওয়ালে তো আলে সৎকর্মশীল অসৎকর্মশীল বালো মন্দ আল্লাহর আনুগত্যকারী আল্লাহর অবাধ্য সব ধরনের মানুষই আছে সমাজের মধ্যে সুতরাং আপনাকে এই সমাজে চলতে হলে এইভাবেই চলতে হবে একেবারে সমস্ত লোক আল্লাহ বলে আপনি আনুগুপ্তকারী পাবেন এমনটি হতে পারে না কারণ সমাজের মানুষগুলো বিভিন্ন স্তরে রয়েছে বিভিন্ন পর্যায়ে রয়েছে সমস্ত মানুষ আপনার নির্দেশ অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী চলবে এমনটি হতে পারে কারণ মানুষের স্বাধীন ইচ্ছা রয়েছে স্বাধীন কর্মক্ষমতা রয়েছে তার স্বাধীন বিবেচনা শক্তি রয়েছে যেগুলো দিয়ে মানুষ নিজের কাজকে নিয়ন্ত্রণ করে তাই এই আপনাকে করতে হবে কি সেটি হল যদি আপনি সত্যিকারভাবে নিজের জীবনে কবিরা গুণা থেকে নিজেকে দূরে সরাতে চান কবিরা গুণাকে বর্জন করতে চান যেহেতু আমরা বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণাহাকে বর্জন করবে আর তাই যদি আপনি নিজে কবিরা গুণাকে বর্জন করতে চান তাহলে আপনার কাজ হবে কবিরা গুনাকারীকে যথাসম্ভব বর্জন করে চলতে হবে কারণ কবিরা গুনাকারী সবসময় গুনার স্বাদ তার জিব্বার মধ্যে যেহেতু শয়তান তাকে প্রতারিত করছে পরে এই গুনার বিষয়গুলোকে আপনার সামনে সুন্দর করে তুলে ধরবে শতান গুনার মাধ্যমে তাকে যেভাবে প্রতারিত করেছে সেও চেষ্টা করবে আপনাকে প্রতারিত করার জন্য আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য এই ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি তাকে বর্জন করবে চেষ্টা করবে তার কাছ থেকে নিজেকে দূরে রাখার জন্য যাতে করে তিনি গুণাতে লিপ্ত না হন অপরাধে লিপ্ত না হন আর কারণ আপনি যদি এই ধরনের গুণাকারীর সাথে সম্পর্ক তৈরি করেন তার সাথে আপনার বন্ধুত্ব হয় তার সাথে সুসম্পর্ক হয় তখন দেখা যাবে একেবারেই সে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে আপনার উপর প্রভাব বিস্তার করে গেছে আপনাকে গুনার দিকে সে ডেকে নিয়ে যাচ্ছে আপনি একজন নিয়মিত মুসল্লি নিয়মিত মসজিদে জামাতে এসে সলাত আদায় করে থাকেন যদি আপনি এমন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন যে ব্যক্তি নিয়মিত জামাতে অংশগ্রহণ তো দূরের কথা নিয়মিত আদায় করে না তাহলে সে ব্যক্তি আপনাকে আস্তে আস্তে করে চেষ্টা করবে আপনাকে জামাত থেকে বিচ্ছুত করার জন্য তবে এটা কিন্তু হতে পারে যে কখনো আপনিও তার উপর প্রভাব বিস্তার করতে পারেন যদি আপনি সেই ইন্টেনশান নিয়ে তার পেছনে কাজ করেন এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি কিন্তু এই স্কোপটুকু এই সুযোগটুকু যদি তিনি হারানোর চেষ্টা করেন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এই সুযোগটুকুও তিনি লাভ করার জন্য চেষ্টা করবেন নসেদ কাজ তো থাকবে না দাওয়াত বন্ধ হয়ে যাবে কারণ আমরা কাদের মধ্যে দাওয়াত করব। তাদের মধ্যেই তো দাওয়াত করবে যারা অন্যায় লিপ্ত রয়েছে যারা আল্লাহ রব্লু আলমিন অবাধ্যতা লিপ্ত রয়েছে যারা আল্লাহর রব্লু আলমিনের হকগুলো আদায় করছে না তারাই তো আমাদের মাদকও হবে তারাই তো আমাদের দাওয়াতি কাজের টার্গেট হবে যদি তাই হয় তাহলে আমাদেরকে এই স্কোপটুকু নিতে হবে দাওয়াতের উদ্দেশ্যে তাদের সাথে দাওয়াতের সম্পর্ক তৈরি হবে দাওয়াতের সম্পর্কের অর্থ এই নয় আপনি একজন কবিরা গুনাকারীকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করলেন এবং তার সাথে সকল প্রকার অন্তরের যে সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে সেগুলো আপনি তার সাথে কন্টিনিউ করলেন এমনটি কিন্তু আপনার জন্য বৈধ হবে না এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব পাঁচ নম্বর পয়েন্ট সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনা থেকে নিজেকে ফরহেদ করার জন্য কবিরা গুনা থেকে নিজেকে বিরত রাখার জন্য তিনি তাকুয়ার নীতি অবলম্বন করবেন তাকুয়ার নীতি অবলম্বন করবেন তাকুয়া এটি ব্যাপক একটি কথা ব্যাপক একটা বিষয় শুধুমাত্র ইবদুল মুয়তাস তার কবিতার মধ্যে তাকওয়ার যে পরিচয় দিয়েছেন সেটাই আপনাদেরকে জানাবো আর অতিরিক্ত নয় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির একটু বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ একটু পরেই আপনাদের সাথে আবার আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা मुमिन व्यक्ति भर्सनारी अबिसम्पतरी अश्लील भाषा उच्चारणकारी और गालमंदी होते सुनान तिर सत्क्यवहार अध्याय हादिर संख्या एक हजार नय सतर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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 জানুন কত কার্যকরী ভাবে কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ফিরে এলাম বিরতি থেকে বিরতির আগে বলতেছিলাম কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে তাকুয়ার একটা পরিচয় তুলে ধরেছেন তিনি বলেছেন "খলি যুনু বা সগিরাহা কাবীরাহা ফাযাকা তাক্বা" খলি যুনু বা সগিরাহা কাবীরাহা ফাযাকা তাক্বা যে তুমি ছোট বড় যত অন্যায় অপরাধ কারণ তিনি বলছেন তুমি যে চলছে তার মতো তুমি করো ইয়াহ মা ইয়ার সে যা দেখে নিজেকে সতর্ক করে নিজে সতর্ক হয় বিরত থাকে সতর্কতা অবলম্বন করে চলে অত্যন্ত সতর্কতার সাথে কাটা ভূমিতে যেমন কোনো ব্যক্তি চলে তার মতো তুমি সতর্কতা অবলম্বন করে চলো জায়গায় তোমার সতর্কতা থাকতে হবে হারাম হ্যাঁ সতর্ক কবিরা গুণা সতর্ক সগিরা গুণা সতর্ক আল্লাহ করেনি একেবারে যাই দেখে যার মধ্যে আল্লাহরাম সন্তুষ্টি নেই যার মধ্যে আল্লাহরা বুলামী অসন্তুষ্টি সেটা দেখেই সাথে সাথে সতর্ক হয়ে যায় তারপরে তিনি বলছেন এটা যদি তুমি করতে পারো ছোট থেকে বড় যত গুণা আছে সবগুলোকে যদি তুমি পরিহার করতে পারো তাহলেই তুমি সত্যিকার তাকুয়া অবলম্বন করতে পারবে বলে তাহলে ছোট কোনো গুণা হলেও সেটাকে তোচ্ছ জ্ঞান করো না তাকুয়ার মূল কথা তাকুয়ার মূল কথা হচ্ছে এই গুণা যতই ক্ষুদ্র হোক না কেন গুণা যতই ছোট হোক না কেন ওলা তাহা ছোট গুণা হলেও সেটাকে ছোট ক্ষুদ্র মনে করো না অবজ্ঞা করো না অবহেলা করো না সেই ক্ষেত্রে গুরুত্ব কম দিও না কারণ এই যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এগুলো সব দুলিকোনা থেকেই তৈরি হয়েছে ছোট ছোট দুলিকোনা একত্রিত হয়ে এই বিশাল পাহাড় তৈরি হয়েছে তাই ছোট ছোট গুনগুলো এসেই তোমার জীবনে এক বিশাল গুনহের পাহাড় তৈরি হয়ে যাবে এজন্য সত্যিকার তা এই বক্তব্যটুকু অর্থাৎ যেভাবে বলেছে সেভাবে যদি আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের জীবনে তাকুয়ার এই নীতি যখন অবলম্বন করবেন তিনি সত্যিকার ভাবে গুণাকে বর্জন করতে পারবেন সত্যিকার গুণাকে তিনি বর্জন করতে পারবেন ৬ নম্বর পয়েন্ট হচ্ছে তিনি সন্দেহজনক কাজ সমূহ পরিহার করবে পরিহার করে চলবে এমন কোনো কাজে নিজেকে লিপ্ত করবে না যে কাজটুকু সন্দেহজনক সন্দেহ রাই গিয়েছে সেগুলো তিনি পরিহার করবেন কারণ যদি কোনো কাজের হালাল হওয়ার ব্যাপারে বৈধতার ব্যাপারে তার কাছে সন্দেহ থেকে যায় তাহলে সে ব্যক্তি সেটাকে বর্জন করবে আদর্শ মুসলিম ব্যক্তি সন্দেহজনক কাজকে বর্জন করবে এই জন্য তো রসল্লা ইসলাম বলেছেন পাপ হচ্ছে সেটাই আল ইসমো মাহাকিফর সত্যিকার পাপ হচ্ছে সেটাই যে না হ্যাঁ ক্যাফিন্যাফিকা যা তোমার অন্তর মধ্যে খট্টা তৈরি করে তোমার অন্তর মধ্যে যে ব্যাপারে তুমি প্রসন্নতা লাভ কর না বরং অন্তর মধ্যে একটা প্রতিবন্ধকতা এসে যায় মনে হয় যেন এই কাজটি আমার করা সঠিক হচ্ছে না মনে হয় যেন এই কাজ ঠিক না কেন যদি অন্তর আমাকে বাধা দিচ্ছে না এই কাজ করা উচিত নয় আর তুমি অপছন্দ করো যে অন্য কেউ তোমার এই কাজে জেনে যাক জানলে তুমি এটাকে অপছন্দ করো তাহলে এটাই হচ্ছে তোমার জন্য পাপ পাপের এই ধারণাকে কোনো ব্যক্তি যদি সত্যিকার ভাবে বুঝে উপলব্ধি করে তাহলে অবশ্যই সে কবিরা গুণাকে পরিহার করতে পারবে বর্জন করতে পারবে তাই সর্বশেষ যে পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল একজন আদর্শ ব্যক্তি তার জীবনে যত সন্দেহজনক কাজ আছে সেই সমস্ত সন্দেহজনক কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং মুক্ত রাখবে নসরুল্লাহ সাল্লা উলিস ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এই সন্দেহজনক কাজগুলোকে সে তার দিন এবং জিম্মার ক্ষেত্রে নিজেকে সত্যিকার ভাবে দায়িত্ব পালন করতে পারলো এবং সে দায়িত্ব মুক্ত হলো হাত আর যে সন্দেহজনক এই বিষয়টি তিনি উপলব্ধি করবেন কোনো অবস্থাতেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে হারামে ঠেলে দেবেন না কোন অবস্থায় তিনি হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না এবং সন্দেহজনক কাজের মধ্যে লিপ্ত হবেন না ইহাদৃষ্টি ইমাম মুসলিম রহমতুল্লা রহমানি বেশির রী অল্লাহ তরুণ থেকে সই মুসলিম মধ্যে আবাদ করেছেন তা আমাদের কাছে স্পষ্ট আমরা জানি সুল্লাহ ইসলাম হারাল এবং বিধানগুলোকে স্পষ্ট করে দিয়েছেন এখানে কোনো ইস্তিহাদের অবকাশ নেই এর মধ্যে সন্দেহজনক কাজগুলোকেও পরিহার করতে হবে হারাম এবং থেকে নিজেকে রক্ষা করার জন্য মুক্ত করার জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি সন্দেহজনক কাজগুলোকে পরিহার করবে এই কারণে তো রসুলের মধ্যে মনে করো সন্দেহজনক আল্লাহর আব্বুলামিন্দতা আছে কি সে বিষয়ে তুমি শিউর হতে পারো বরং তোমার কাছে মনে হচ্ছে এটি আল্লাহর আব্বুলালিন অবাধ্যতার দিকে তোমাকে নিয়ে যাচ্ছে তাহলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই ধরনের কাজকে পরিহার করবে বর্জন করবে এটাই হচ্ছে তার মানে কবিরাগ্রহা থেকে বাঁচার উপায়ের একটি কারণ সুপ্রিয় দর্শক আয়ুবনের তাহলে আমরা ছয়টি বিষয় আলোচনা করলাম এই ছয়টি বিষয় যদি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু তিনি তার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই কবিরাগুহা থেকে নিজেকে বাঁচাতে পারবেন তার জন্য কুবরা কবিরাগ্রহা থেকে নিজেকে রক্ষা করা সহজ হয়ে যাবে এবার মূল বর্জনীয় মধ্যে পাঁচ নম্বর বর্জনীয় বা পঞ্চম বর্জনীয় কাজটি আপনাদের সামনে তুলে ধরব এতক্ষণ পর্যন্ত আমরা চতুর্থ বর্জনীয় কাজটি আপনাদের আলোচনা করেছিলাম পঞ্চম একজন আদর্শ মুসলিমের বর্জনীয় কাজ হচ্ছে অন্যায় জুলকে পরিহার করবেন বর্জন করবেন জুলুমের কোনো সুযোগ নেই আদর্শ মুসলিম ব্যক্তি কখনো নিজেকে জুলুমের সাথে সম্পৃক্ত করবেন না যদিও এই বিষয়টি কবিরা গুণার মধ্যে অন্তর্ভুক্ত যদি এই বিষয়টি আমরা জানি যে এই সমস্ত কাজগুলো মধ্যে আলোচনা হয়েছে এগুলোর অনেকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু জুলম বিষয়টি এর জঘন্যতার কারণে এবং এর অপরাধ মানুষের কাছে কঠিন ও বড় হওয়ার কারণে আল্লাহরব্বুল আলমিন পুরানে কেরিম এর মধ্যে জুলমের বিষয়কে বারবার আলোচনা করেছেন জুলম করা যাবে না আর মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যকে আল্লাহ হাবুল আলমিন বলে দিয়েছেন যে মানুষের মধ্যে জুলমের একটা প্রবৃত্তি বা প্রবণতা রয়ে গিয়েছে যে প্রবণতার কারণে মানুষ কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় কখনো জেনে কখনো না জেনে কখনো বুঝে কখনো না বুঝে মানুষ নিজেকে দিকে ঠেলে আল্লাহ রাবুল আলমিন শুধু দালেম বলেন নাই শুধু অন্যায়কারী বলেন নাই বলতেছেন ওকাল ইনসান আর মানুষ দলুম মহা অন্যায়কারী অন্যায়ের বিষয়টি তার কাছে তার স্বভাব জাত করে দেওয়া হয়েছে সৃষ্টিগত ভাবেই মানুষের মধ্যে অন্যায় রয়েছে মূলত এই অন্যায় থেকে মানুষদেরকে বারণ করার জন্য বিরত রাখার জন্য দূরে সরানোর জন্য মহিয়ানরা বলিছে তো বলছে প্রেরণ করেছে। এই অন্যায় এক ধরনের নয় তাই মানুষের স্বভাবের মধ্যেই মূলত অন্যায়ের প্রবৃদ্ধি বা অন্যায়ের প্রবণতা রয়ে গিয়েছে শুধু অন্যায় নয় মূর্খতাও রয়ে গিয়েছে এবং সে জাহেল মূর্খ ফলে সৃষ্টিগতভাবে তার মধ্যে মূর্খতা থাকার কারণে অনেক বিষয় জেনেও না জানার মান করে অনেক বিষয়ে তার মধ্যে না জানার রয়ে যায় পরিপূর্ণ জ্ঞানই সব বিষয়ের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে এমনটি ধারণা করা মূলত শৈতানের প্রবণতা ছাড়া আর কিছুই না কোনো বান্ধা এই ধারণা করার কোনো অবকাশ নেই বা এই দাবি করার কোনো অবকাশ সুযোগ নেই তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি অন্যায় এবং জুলকে পরিহার করবে বর্জন করবে এখানে প্রথম পয়েন্টটি হচ্ছে মহিয়ান রাবুল ইসিত জাল যিনি এই বাকের মালিক গোটা সৃষ্টি জগতের মালিক এবং এই গোটা সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন যার উপর কোনো সুযোগের কোনো বিধান নেই যিনি যা ইচ্ছা তাই করতে পারেন যা ইচ্ছা তা বিধান দিতে পারেন যাকে যেভাবে শাস্তি দেওয়ার মনে করেন সেভাবে তাকে শাস্তি দিতে পারবেন তাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করা হবে তিনি জুলকে হারাম করেছেন এবং তিনি জুল থেকে নিজেকে পবিত্র করে নিয়েছেন তার পবিত্র তার অন্যতম একটি জিগ হচ্ছে এই তিনি তার সত্তাকে জুল থেকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিয়েছেন তার সত্তা হচ্ছে জন থেকে পবিত্র সত্তা আল্লাহুল আলমিনের একস্বাদ করেন আল্লাহর তিনি কখনো জুলকে পছন্দ করেন না বিধানের ক্ষেত্রে মহিয়ান আল্লাহ সব তালা বান্দাদের উপরে কখনো জুলমের ইচ্ছা পোষণ করেন না জন্মের ইচ্ছা করেন না কোনো বিধান নেই যে মহিয়ানরা বলিছে তো বলছে চাপিয়ে দিয়েছেন হাতে সময় নেই ইনশাআ আল্লাহ বিষয়টি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো আগামী পর্বেও আপনাদেরকে বাবুয়ের প্রত্যাশায় এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহুল্লা जानदी अपनारा दे पीला घटना जार मध्य निहित आल्लार निर्देश उच्छेद्लम के राजत्व दिलेन दिलेन मनोन कर लो जमन तरह कुरान सन्ना जो मेरे ना आल्ला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 आज रुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे